বিসমিল্লাহমান নামে দয়াময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কুরআন হল কল ই सृष्टि कर मानूष सूर्य चंद्र आवर्तन कर निर्धारित कक्ष पथे नक्षत्र राजी और वृक्षादी তিনি আকাশ কে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড আল্লাহ ফিল যাহাতে তোমরা করো মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না তিনি পৃথিবী স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য فاكهه والنخل ذات الاكمام ياتلو يتفال مول وبخورجور برخ جارفال ابرونجुक्त والحبذ العصف والريحان এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলা মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মত শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন অগ্নি অগ্নিশিকা হইতে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে দুই উদয় অচল ও দুই অস্তাচলের নিয়ন্তা টু ক্যিবা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যাহারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলাহুল সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌজান সমুদ্র তাহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কুল্লু মান ভূ পৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যেরত সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিবা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলু ফুল হে জিন ও মনুষ্য সম্প্রদায় আকাশ মন্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরে কে আলা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ও তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেদ যেদিন আকাশ বিদীর্ণ হইবে সেই উহা উহ রক্ত রঙে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেদিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপাদকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে উহাদের লক্ষণ হইতে উহাদেরকে পাকড় করা হইবে মাথার ঝুটি ও পা ধরিয়া বি সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিবার অনুগ্রহ অস্বীকার করিবেই সেই জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস করিত জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলিমন যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে দুইটি উদ্যান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে নিত উভয় উদ্যানে রয়েছে প্রভমান দুই প্রশ্রবণ অস্বীকার উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার কোন অনুগ্রহ অস্বীকার করি মু সেখানে উহরা পুরো ঋষমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই সকলের মাঝে রইয়াছে বহু আনতনয়না যাহাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলম তাহারা যেন পদ্ম রাগ ও প্রবাল সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এই উদ্যান দ্বয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে उभयकु अस्वीकारन सबुज उद्यान दुईटी सबी आई आर ए रिकुमा প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে আছে উচ্ছেিত দুই প্রশ্রবন তিক দিবা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল মূল খরচুর ও আনার উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেদ্যান সময়ের মাঝে রয়ে আছে সুশীলা সুন্দরীগণ ইর্বিক দিব সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সুরক্ষিতা কবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই তু ক্যান দিবা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে তু ক্যাল দিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিমময় ও মহানুভব